বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَلَا يَبِيعُ بَعْضُكُمْ على بَيْعِ بَعْضُ وَكُونُوا عِبَادَ الله إِخْوَانَا المسلم أخ المسلم لا يظلمه ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل الْمُسْلِمِ على الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وماله وَعِرْضُهُ رواه مُسْلِمِ بيس تي بانگلار شمانیتو شدی و درشق مندو درس حدیث ار اي شندرت و معاشور اپنا در شکل كي انطوری مبئی مبارک بجانات چه دوری و قاچه رب العالمين پتکی صحیحنی تر شات اي درس اپبوک এবং এর থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন আমিন আজকেরই পর্বে আমাদের নির্ধারিত গ্রন্থের পঁয়ত্রিশতম হাদিস আপনাদের সামনে পাঠ করেছি হাদিসটার অনুবাদ প্রথমে করব অতঃপর এর গুরুত্ব ও প্রয়োজনীয় কিছু প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোচনায় প্রবৃত্ত হব ইনশাআল্লাহ প্রখ্যাত ল হ্যা সাদু তোমরা পরস্পরে হিংসা করিও না ও লশু এবং তোমরা পরস্পরে মূল্যবৃদ্ধির জন্য একজনের দামের উপরে আরেকজন দাম করিও না ওল্যা ত্যা আর তোমরা একজন আরেকজনের সাথে বিদ্বেষ দুষ্টনীতি করিও না ওল্যা ত্যা এবং তোমরা পরস্পরে পশ্চাদগামী হইও না অর্থাৎ সম্পর্ক করিও না ওলা একজনের বেচা কিনার পরে আরেকজন যেন বেচা কিনা না করে ও কোনো আইবাদ না আর তোমরা আল্লাহর বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আল মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের ভাই লাম হু সে তার প্রতি জুলুম করবে না ওলা একজিব হু شتاك ميتارو كربنا ولا يحقره ابن شتاك تجو جان كربنا التقواها هنا تقواه لأخاني ويشير إلى صدره ثلاث مرات اي كتب وجهتكي رسول صلى الله عليه وسلم تار بكر ديكي تين تين بار شركوا لبولن التقواها هنا التقواها هنا التقواها هنا تقوا التقواه التقواه اخاني ايرپا رسول صلى الله عليه وسلم بحسب مرئ من الشر একজন মানুষের ভিতরে খারাপ দিক থাকবে সে তার মুসলিম ভাইকে তচ্ছ জ্ঞান করবে কুলুল মুসলিমী আলাল মুসলিম হারামন এক মুসলিমের উপরে আরেক মুসলিমের জন্য হারাম দ্যামহু তার রক্ত তাকে খুন করা যাবে না ওমায়ালহু তার সম্পদ তা আত্মসাত করা যাবে না অয়র্জহু এবং তার সম্মান তা নষ্ট করা যাবে না হাদিসটি শাহী মুসলিমের সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ অত্র হাদিস খানের গুরুত্ব অপরিসীম এখানে ইসলামী ব্রাতৃত্ব কি হতে পারে এবং ইসলামী ব্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে গেলে কি কি করণীয় আর কি কি ছিদ্র আছে যার মধ্য দিয়ে বা কি কি ক্ষতিকর দিক আছে নিষিদ্ধ বস্তু আছে যা কারো মধ্যে পাওয়া গেলে ইসলামী বাতৃত্ব বিনষ্ট হয়ে যেতে পারে রসুলসল্লাম সে ব্যাপারে তিনি আমাদেরকে অত্রহাদিসে হুঁশিয়ার করে দিয়েছেন আমাদের ভ্রাতৃত্ব অটুট রাখতে হবে এবং ভ্রাতৃত্বের এই বন্ধন যেন ছিন্ন ভিন্ন না হয় যে সমস্ত কারণে ছিন্ন ভিন্ন হয় ভ্রাতৃত্বের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় ভ্রাতৃত্বের সেই বন্ধন নষ্ট হয়ে যায় অক্ষ ও সংহতি বিলুপ্ত হয়ে যায় রসসল্লা আলুসাল্লাম সেসব কারণগুলি উল্লেখ করে আমাদেরকে তার থেকে সাবধান হতে বলেছে সাথে সাথে অত হাদিস্টির ভিতরে হককন মুসলিম একজন মুসলিমের কি অধিকার আরেক মুসলিমের প্রতি এই অধিকার সম্পর্কে আলোচনা করেছেন প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ যদিও দর্শকবৃন্দ আসুন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাই প্রথমে রসুল সালাহ আল ইসলাম বলছিল হ্যাসাদু তোমরা হ্যাস করবে না আসুন হ্যাস কি হ্যাসদ শব্দের অর্থ হচ্ছে গৃণা করা কিন্তু এই গৃণাটা ভিন্ন অর্থে সেটি হলো আল্লাহ রব্বুর আলমিন কাউকে কোনো নেয়ামত দিয়েছেন ওই নিয়ামত বিলুপ্তির কামনাসহ তাকে ঘৃণা করা যেমন আল্লা রব্বুর আলমিন কাউকে দশটা ছেলে দিয়েছেন মনে মনে তাকে ঘৃণা করা যা ওর দশটা ছেলে যদি মরে যেত না আল্লাহ তালা কাউকে সম্পদ দিয়েছেন ওর সম্পদ যদি নষ্ট হয়ে যেত আল্লাহ তালা কাউকে সম্মান দিয়েছেন ওই যদি অপদস্থ এই রকম আল্লাহ যে কাউকে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত মেনে না নিতে পেরে তার প্রতি হিংসার দৃষ্টি নিয়ে নেয়ামত বিলুপ্তির কাপড়াসহ যে হিংসা পোষণ করা হয় তাকেই বলা হয় হাসান আচ্ছা বলুন তো নিয়ামত দেনেওয়ালাকে আর ছিনিয়ে নেওয়ালাকে কে নিয়ামত দেন আল্লাহ রবুল্লাহ আলমিন যাকে ইচ্ছা হেসাব রিজেক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লাহ আলমিন সকল কিছুর মালিক আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহর ফয়সালাকে মানবেন না আল্লাহ রবুল্লা আলমিন তার ফ্যাস অনুযায়ী তার সে আদল ও ইনসাফ অনুযায়ী কাউকে যদি কোনো নিয়ামত দিয়ে থাকেন সেখানে আপনার উৎকণ্ঠার কি কারণ আপনার হিংসার কি কারণ এটা তো শয়তানি অনুরণন শয়তান আপন আপনাকে বিভ্রান্ত করে পরস্পরের ভিতরে সংজ্ঞাত পাড়াই দিতে পারে আল্লাহ কাউকে দিয়েছেন আপনি তার জন্য বরকতের দোয়া করুন যে আল্লাহ আরও বরকত দাও আমার ভাই যদি শক্তিশালী হয় তাহলে আমি তো শক্তিশালী হলাম কেননা আমরা তো পরস্পরের জন্য ইসলাম সর্বোতভাবে হারাম করে দিয়েছে উল্লেখ করেছেন তারা কি মানুষের সাথে হাসত করে হিংসা করে এই বিষয়ে যে আল্লাহ তার অনুগ্রহ হইতে কিছু তাদেরকে দান করেছেন এটা তো স্পষ্ট হলো আল্লাহ করছেন মানুষেরা কি হিংসা করছে মানুষের জন্য শুভনীয় নয় মানুষ হিংসা করতে পারে না কেননা দেনেওয়ালা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার অনুগ্রহ হইতে তার দয়া হইতে তার মেহরবানি হইতে তিনি দিয়েছেন তাকে দেবেন দিতে পারেন কিন্তু আপনার হয় নাই হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য সবরের পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষা উত্তীর্ণ হলে হয়তো অ্যাড বেশি আপনি পারিতোষিক পেয়ে যেতে পারেন একজন তাকে যদি কোনো ক্ষতিকর কিছু আসে তাহলে সে করে সবর সে ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে এর বিনিময়ে সে নাকি পেয়ে যায় তার জন্য কোনো আনন্দের সংবাদ যদি আসে সে আল্লাহর শুকুর আদায় করে শুক্রিয়ার বিনিময় নেই পায় আপনি ইমানের পরীক্ষায় পড়েছেন আল্লাহ রব্লা আলামিন দেন নাই আল্লাহ রব্লা আলমিন এটা ইনসাফ করি দেন নাই আল্লাহ দেবেন হয়তো এর বদলা হয়তো অন্যভাবে আপনি পাবেন এই বিশ্বাস আপনাকে রাখতে হবে না রেখে আপনি যদি খামাখা মরে যান তাহলে মনে রাখবেন ওই আপনার রেজ আপনার ভিতরের বেদি আরও বাড়তে থাকবে তোমাদের ক্রোধে পড়ে তোমাদের মর্মবেদনায় বেদনায় পীড়িত হয়ে তোমরাই মর লাভ হবে বরং হিংসার কারণে আল্লাহর কভা ও কদর আল্লাহ যে ফয়সালা করেন ফয়সালার বিরুদ্ধে আপনার বক্তব্য চলে যেতে পারে আর আপনার বক্তব্য চলে যাওয়ার কারণে আপনি ইমান থেকে বহিষ্কৃতও হয়ে যেতে পারেন আপনাকে সে বিষয়টা সতর্ককে খেয়াল করেছেন সুতরাং হাসাদ সর্বুতভাবে হারাম করা যাবে না আল্লাহ এর প্রশ্ন করে বলছেন আমি মানুষকে দিয়েছি আমি আমার অনুগ্রহতে সেজন্য তারা কি হিংসা করে তারা কি হাসাত করে এটা বড়ই পরিতাপের বিষয় মাত্র শরীয়ত যে বিষয়ে আপনাকে তামান্না করার কথা বলেছে সে বিষয়ে আপনি তামান্না করতে পারেন সে বিষয়ে আপনি হিংসা করতে পারেন আর এই হিংসাটি কল্যাণ অর্থে অকল্যাণের জন্য না আমাদের প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছেন দুটি বিষয় ছাড়া কোনো হিংসা চলবে না তার মধ্যে একটি হি রাজুল এমন এক ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন ফাহুয়ার সে দিবারাত্র ওই মাল আল্লাহর প্রতি বে করে থাকে আল্লাহর প্রতি খরচ করে এক্ষেত্রে আপনার ভিতরে যদি এরকম আসে আল্লাহ হায় যদি আমার ওইরকম মাল হতো আমিও দান করে তো নিতে পারতাম কাউকে আল্লাহ মাল দিয়েছেন সে মালটি আল্লাহর প্রতি সে ইনফাক করছে ব্যয় করছে খরচ করছে আপনি সেখানে এইরকম তামান্না করেন যে হায় আমার যদি ওই রকম মাল হইতো তাহলে আমিও তো ওইরকম দান করতে পারতাম নেহ একজন নেককার জন্য মাল হওয়া ভালো যে মাল দিয়ে সে আল্লাহ দিনের খেদমত করে কিন্তু মালের গুলামে পরিণত হওয়াটা কখনো কাম্য হতে পারে না শুধুও দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দূরে যাবেন না ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ পৃথিবীর সমস্ত স্থান হল মসজিদ সাল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 জানার জন্য দেখুন রসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সালাদ প্রতি সোমবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় marriage or divorce. Really? Husband, to keep divorce solution or problem Join family system. heaven or hell Big oh, there is there is there is the you choose beauty well family status virtue decide what you want. ডিস্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী কাল রাত আটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস বাংলায়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 Muslim, that they should spread the message of peace throughout the world. We have been talking about our own lives and our own lives. We have been talking about our own lives and our own lives and our own lives. নিষেধ করেছেন সাবধান তোমরা হিংসা করবে না হিংসা করলে কি হবে যে হতে পারে এই আপনার হিংসা কখনো আল্লাহর কওয়া ও কাদারের বিরুদ্ধে চলে গিয়ে আপনাকে ইসলাম থেকে আউটও করে দিতে পারে বরং আপনি মর্মবেদনায় পুড়ে মরবেন সাবধান হিংসা করবে না মাত্র শরীয়ত যে বিষয়ে আপনাকে তামান্না করার কথা বলেছে সে বিষয়ে আপনি তামান্না করতে পারেন সে বিষয়ে আপনি হিংসা করতে পারেন আর এই হিংসাটি কল্যাণ অর্থে অকল্যাণের জন্য না আমাদের প্রিয় হাবি মোহাম্মদ ইসলাম দুটি বিষয় ছাড়া কোনো হিংসা চলবে না তার মধ্যে একটি হি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন মাল আল্লাহর পথে বে করে থাকে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 পড়ায় কোরআনের উপরে কায়েম থাকে কোরআনের শিক্ষা অনুযায়ী চলে আ না হার পোড়া রাত পোরা দিন সবসময় সে আল্লাহর কোরআন মতো চলে এই কোরআনের এরিম যে পেয়েছে সে পড়নি আমোদ পেয়েছে সৌভাগ্যবান আল্লাহ তাকে দিয়েছেন এজন্য আপনি তামান্না করতে পারেন যে আল্লাহ এই এইরকম জ্ঞান আমাকেও দাও এক বেশি আমাকে দাও আমি আরো বেশি শিখতে চাই আমি আরো বেশি পড়তে চাই আমি আরো বেশি নেখি অর্জন করতে পারি এটার মাধ্যমে আপনার তামান্না হবে নেকি অর্জনের কিন্তু ওই লুকিয়ে হাফেজ বানিয়েছেন আল্লাহ ওই লুককে কারি বানিয়েছেন আল্লাহ ঐ লুককে আল্লাহ আলেম বানিয়েছেন ও যদি ধ্বংস হয়ে যেত এটা কিন্তু কখনো কোনো মুমিনের কামনা হতে পারে না বুহারি মুসলিমের হাদিস থেকে স্পষ্টত আমাদের কাছে প্রতিও মান হল যে মাত্র আল্লাহর আসতে মাল তামান্না করা আল্লাহর আসতে করা এই ক্ষেত্রে হাসাত বৈধ অন্য কোনো অবস্থায় হাসাদ বৈধ নয় অতপর রসমসালাম বলছেন ওয়েল আর তেনাজস করো না এই আর কি নাজেশ হচ্ছে একজন লুক মালের দাম করতেছে আপনি গিয়ে ঠকিয়ে দেওয়ার জন্য সেখানে গিয়ে আরেকটা দাম করে বসলেন এই দামের উপরে দাম এইভাবে দাম করে আরেকজনকে ক্ষতি করা এটা কিন্তু শরীরে সম্পূর্ণরূপে নিষেধ করেছে অন্য হাদিসের সোচনা না হয় বলেছেন একজন পুরুষ আরেকজন নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা নারীর পক্ষ থেকে চূড়ান্ত না অথবা হা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আরেকজন পুরুষের ওই নারীর উপরে বিয়ের প্রস্তাব দেওয়া জায়জ নয় অনুরূপভাবে একজন মানুষ একটা জিনিসের চুক্তি করতে যাচ্ছে বেচা সেখানে গিয়ে নাক গলানো এবং দাম বৃদ্ধি করা প্রতারণা আশ্রয় নেওয়া এটা সর্বতভাবে শরীয়তে হারাম করেছে এজন্য বলবো যে এই যে পরস্পরে এইভাবে আপনার মাল আত্মস্বাদের জন্য বা অপরকে প্রতারিত করার জন্য যে মালের দামের উপরে দাম করে ঠকিয়ে দেওয়া এটাই এক প্রকারের হারাম খাওয়া যা একজন খাইন। একজন প্রতারকই করতে পারে আর কিউ করতে পারে না রসুল্লাহ বলেছেন যে এই ধরনের প্রতারণার আশ্রয় নিল সে কিন্তু আমার দলভুক্ত নয় অতএব একজনকে আপনার প্রতারণা করে তার মাল বেশি খাওয়ার চেষ্টা করা এই ধরনের দালালে ইসলাম সমর্থন করে না এমনকি রসুল সাল্লাহ আলী বলছেন মনজর মুসলিম ও ম্যাকে ওই ব্যক্তি মবিশক্ত যে তার আরেক মুসলিমকে ক্ষতি করল অথবা তাকে প্রতারণার ভিতরে ফেলে দিল আর আজকে শুধুমাত্র ঠকবাজি প্রতারণা চালবাজি চতুরতা এমনভাবে হয়েছে যে কে কাকে ঠকাতে পারে কথার জাদু চুকের তেলেশমাতি ঈশার আইনগিতে দালালরা এমনভাবে আপনাকে গ্রাস করবে যে আপনি বুঝতেই পারবেন না সব কিছু তারা আপনার কাছ থেকে চিনিয়ে নিচ্ছে একটা খারাপ মাল আপনার সামনে এমনভাবে এনে তারা নিজেরাই দালালরা একজন আরেকজন দাম বাড়িয়ে দিয়ে আপনাকে প্রতারণার মধ্যে ফেলে দিচ্ছে শুধুও দর্শক বৃন্দ এভাবে মাল বেচা কিনা করা এভাবে আপনার প্রতারণা করা শরীয়ত সম্পূর্ণভাবে নিষেধ করেছে অনুরূপভাবে প্রিয় হাবিব সাল আলু ইসলাম বলছেন তোমরা বস করিও না বহু শব্দের অর্থ হল গৃণা গৃণা করা একজন আরেকজনকে ঘৃণা করবে এটা কিন্তু ইসলাম সমর্থন করে না এর জন্য আল্লাহ রবাহ সুরাই মুম তাহেন তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু সেগুলিকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না আজকে এই গৃণা এমন হয়েছে যে গৃণার কারণে আমরা আমাদের শত্রুকেও ডেকে আনছি এবং আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করে আমার মুসলিম ভাইকে পর্যদস্ত করার জন্য আমি মরিয়া হয়ে লেগে আছি এটাকে কোনো দিন ইমানের দাবি হতে পারে এটাকে কোনো মনুষ্যত্বের দাবি হতে পারে কোথায় মুসলিম কোথায় আমরা কোথায় কোরআন কোথায় হাদিস আর কোথায় আমাদের অবস্থান এজন্য আপনার ভালোবাসা হবে আল্লাহর আসতে এবং আপনার কারোর প্রতি যদি ঘৃণাও হয় সেটাও আল্লাহর আসতে হতে হবে আল্লাহবিল্লাহ বলবিল্লাহ আপনি আল্লাহর আসতে ভালোবাসবেন যে লোকটি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাকে ভালোবাসা আপনার ইমানি দায়িত্ব এটা আল্লাহ তার রসুলের ভালোবাসার দাবি লাহ ইহে কালিমার প্রতি মহাব্বতের দাবি পক্ষান্তরে যে লোকটি আল্লাহ ও আল্লাহ রসুলের দুশ্মন তার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না এখানে মাপখাটি ইমান এখানে মাপখাটি রক্ত বংশ নয় جن اللہ رب العالان لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يادون من حد الله ورسوله الى اخر الايه اللہ بولسن جیزر اللہ एवं तर रसूलर সাথে বিদেশ পোষণ করে یادون من حد الله اللہর সাথে যাদের বিদেশ ওই সমস্ত আল্লাহর दुश्मन তাদের সাথে কোন مومن বন্ধুত্ব স্থাপন করতে পারে না যদি ওই دشمنی তার বাপ হোক না কেন তার ভাই হোক না কেন এখানে সম্পর্ক ইমানের এখানে সম্পর্ক ইসলামের এখানে সম্পর্ক আল্লাহর প্রেমের আল্লাহর আসতে আপনি কাউকে ভালোবাসবেন শত্রুতামি করবেন আল্লাহর আবাস্তে এই জন্য রসুল সাল আলী সাল্লাম বলছেন মন আহাবলিল্লাহি ও আবু আল্লাহি ও আত্লাহি ও মন আল্লাহ ফস্তাকমাল আল ইমান যে আল্লাহর আসতে ভালোবাসবে আল্লাহর আসতে কারো সাথে বিদ্বেষ রাখবে আল্লাহর আসতে কাউকে দেবে আল্লাহর ওয়াসে কাউকে দেওয়া থেকে বিরত থাকবে সেজন্য ইমানের পরিপূর্ণতার শিকরে বসলো সে ইমানের পরিপূর্ণতা পেলো কাজেই ইমানের পরিপূর্ণতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আলহাবুফিল্লা অল বহুফিল্লাহ হতে হবে রসলসলাল বলছেন ওলা ও সিমেরা পরস্পরে তোমরা ঘৃণা করো না তোমরা তো ভাই ভাই কেন ঘৃণা করবে ঘৃণা করা তো শত্রুদের কাজ শয়তানের কাজ শুধুও দর্শকবৃন্দ এই যে ঘৃণা বিদ্বেষ এটা কিন্তু শয়তান মানুষের ভিতরে ঢুকায় এক মানুষের ও সংহতি বিনষ্ট করতে চায় সে কারণে আল্লাহ রব বলছেন শয়তান তোমাদের ভিতরে দুশ্মনী এবং গৃণা ছড়িয়ে দিতে চায় সৃষ্টি করতে চায় মদ এবং জুয়ার মধ্যে এই অপবিত্র কাজগুলির মধ্যে ঢুকে দিয়ে তোমাদেরকে বিভ্রান্তকর করতে চায় ও অসুব দাকুম আন দিকির এবং সে আল্লাহর পথ থেকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বারণ করতে চায় ও আনিস এবং সলাদ থেকে তোমাদেরকে রুখতে চায় ফাহাল আন তুমুন তারপরেও তোমরা কি ওই মদ আর ওই জুয়া ছাড়বে না তারপরে কি তোমরা এই পাপ থেকে মুক্ত হবে না শুধুও দর্শক এই যে পরস্পরে বিদ্দেশ যা শৈতান সৃষ্টি করে এটা পরস্পরের মধ্যে সৃষ্টি করে ওই হারামের মধ্য দিয়ে যেগুলি হারাম কাজ অন্যায় কাজ অগুলির মধ্য দিয়ে সৃষ্টি করে এই জন্য আল্লাহ রব্বুল্লা আয়নেন বলছেন ফাহাল আন্তঃ মনটা হোন তারপরেও কি তোমরা থামবে না তারপরেও কি তোমরা খান্ত হবে না তারপরেও কি তোমরা ওই পাপ ছাড়বে না তারপরেও কি তোমরা কি অন্যায় ছাড়বে না তারপরেও কি তোমরা শৈতানের বন্ধু হয়ে যাবে শয়তানের বন্ধু হয়ে তুমি হয়ে যাচ্ছ তোমার আরেক মুসলিম ভাই যে তোমার কাজে আসতো সেই লোকটার তুমি দুশ্মন হয়ে যাচ্ছ অথচ তুমি কি জানো না তোমার হাবিব সাল্লাহ আলী ইসলাম বলে দিয়েছেন কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের সায়াদেশে স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হল ওই দুই ব্যক্তি তারা দুইজন একজন আরেকজনকে ভালোবাসত আল্লাহর আসতে আর পৃথকও হতো আল্লাহর আসতে সম্পর্ক আল্লাহর আসতে হবে এবং বিচ্ছেদ আল্লাহরও আসতে হবে এর বাহিরে করা যাবে না অথবা আসুন আমরা নিজেরা পরস্পরে হিংসা বিদ্বেষ এবং অপর মুসলিমকে ক্ষতিকর কাজ হইতে বিরত হই গৃণা পরিত্যাগ করি আল্লাহ রবাহিন আমাদের সকলকে ব্রাতৃত্বের বন্ধনে সুদৃঢ় থাকার তৌফিক দান করুন মুসলিমিন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 समर्पण मानस भय पैदिन हाथक्लियार बोम चले आसते बुझे पर इलामामिक बोम शांति बोम अनेक आगे पड़े ग नबी मुहम्मद सल्लम जन्म ग्रहण करें